পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ গত পর্বে আমরা বায়াতুর রিদওয়ানের ঘটনা পর্যন্ত আলোচনা করেছি আল্লাহ একটি স্বপ্ন দেখেন যে তিনি করছেন এরপর তার নেতৃত্বে চৌদ্দশ জন সাহাবি মক্কায় ওমরা করতে আসেন কিন্তু কোনোভাবেই তাদের ঢুকতে দিতে রাজি হল না দুই পক্ষ থেকে একাধিক দুঃপ্রেরণ এবং আলোচনার পর কোরাইশের লোকেরা শেষ পর্যন্ত যুদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসে চুক্তি করতে রাজি হল এদিকে ওসমান রাজি আনহু ততক্ষণে ফিরে এসেছেন তাকে মেরে ফেলা ঘটনাটি যে গুজব ছিল তা পরিষ্কার হয়ে যায় কোরাইশরা মুসলিমদের কাছে মুখপাত্র বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি সোহাইলের দায়িত্ব ছিল চুক্তির শর্তগুলো নিয়ে মুসলিমদের সাথে বোঝাপড়া করা সুহাইলকে দেখা মাত্র নবীজি সাল্লু বলে উঠলেন তোমাদের কাজ এবার সহজ হয়ে যাবে বেশ খানিক্ষণ ধরে সন্ধির শর্তাবলী নিয়ে আলোচনা করলেন তবে মুসলিমরা যাতে সে বছর মক্কায় প্রবেশ করতে না পারে সে ব্যাপারে কাফিররা ছিল বদ্ধপরিকর এই একটা জায়গাতে তারা কিছুতেই ছাড় দেবে না তারা এটা মানতেই পারছিল না যে লোকে বলাবলী করবে রসল্লা সাল্লু আলী আসলাম তাদের উপর জোর খাটিয়ে মক্কায় প্রবেশ করতে পেরেছে এটা ছিল তাদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন নবীজ সাল্লু আলী আসলাম এই বিষয়ে তাদের সাথে আপোষ করার বহু চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কিছু লাভ হল না এই বছর মুসলিমরা ওমরা না করেই ফিরে যাবে চেষ্টা করেছেন যতটুকু সম্ভব ছাড় দিয়ে হলেও একটা মীমাংসা হোক তিনি আগেই বলেছিলেন তারা যদি আমাকে এমন কোন চুক্তিতে আহ্বান করে যাতে ইসলামের পবিত্রতা লঙ্ঘিত না হয় তাহলে আমি নিশ্চিতভাবে তাদের প্রস্তাব কবুল করব শান্তি চুক্তির শর্তাবলী এতক্ষণ পর্যন্ত মুখে মুখে আলোচনা করা হয়েছে বাকি ছিল খালি লিখিত করা চুক্তির বিস্তারিত শর্তগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি তার আগে আমরা দেখি সাহাবিদের প্রতিক্রিয়া কি ছিল অমর ইবনুল খত্তা ব্রাদ আনহু যিনি ছিলেন প্রচণ্ড আত্মমর্যাদাসম্পন্ন একজন মানুষ তিনি এই চুক্তির শর্তে কেমন প্রতিক্রিয়া দেখালেন তিনি চুক্তির শর্তগুলো শুনে প্রচণ্ড আহত হলেন তারা এসেছেন উমরা করতে অথচ ওমরা না করেই তারা এবছর চলে যাবেন এটা তিনি মানতেই না। পারছিলেন্লাহ আলী ওয়াস্লামের কাছে গিয়ে বললেন আপনি কি আল্লাহর রসুল নন নবীজি সাল্লিম উত্তর দিলেন হ্যাঁ তারপর বললেন আমরা কি মুসলিম নই নবীজি উত্তর দিলেন হ্যাঁ এরপর বললেন ওরা কি কুফার নয় নবীজি উত্তর দিলেন হ্যাঁ তারপর অমর আব্দুল খত আনহ বললেন তাহলে আমরা আমাদের দিনকে কেন ছোট করব অমর আব্দুল খাতা আনহুর চোখে মনে হচ্ছিল এই ধরনের একটি চুক্তির মাধ্যমে মুসলিমদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে তার বক্তব্য ছিল অনেকটা এমন আপনি হলেন আল্লাহ রসুল আপনি হকের ওপরে আছেন আমরা মুসলিমরা সত্যের অনুসারী আর তারা হল মুশ্রিক তারা আছে বাতিলের ওপরে তাদের সাথে কেন আমাদের এমন চুক্তি করতে হবে যার মাধ্যমে আমাদের অবস্থান নিচু হয়ে যাবে তাকে আমি আল্লাহর বান্দা ও রসুল আমি তার অবাধ্য হব না আর তিনিও আমাকে পরিত্যাগ করবেন না অমার তার কথা বোঝাতে না পেরে মরিয়া হয়ে আবু বকর রাজ আনহুর কাছে গেলেন আবু বকর আচ্ছা আমাকে বলুন তো উনি কি আল্লাহর নন আবু বকর বললেন হ্যাঁ আমরা কি মুসলিম নই আবু বকর বললেন হ্যাঁ ওরা কি কুফ্ফান নয় আবু বকর বললেন হ্যাঁ তাহলে কেন আমরা আমাদের দিনকে ছোট করছি এবার আবু বকর রাজ আনহু শক্তভাবে বললেন অমার তিনি হলেন আল্লাহ রসুল তাকে অনুসরণ কর আল্লাহ কখনও তাকে পরিত্যাগ করবেন না এরপর অমর রাজ আনহু আর কিছু বললেন না পরবর্তীতে তার এই আচরণের জন্য নিজে অনেক অনুশোচনা করেছিলেন যদিও ভালনীয়তেই তর্ক করেছিলেন আসলে অমর রব খাব রাজেল্লা আনহো হকের ব্যাপারে খুব স্পর্শকাত ছিলেন তাকে বলা হত আল ফারুক তিনি ছিলেন একজন সতর্ক ব্যক্তি হক বাতিলের সূক্ষ্ম পার্থক্য বুঝতেন নফসের ধোকায় পড়তেন না কেউ তাকে ধোকা দিতে পারত না এমনকি শয়তান পর্যন্ত তাকে ভয় পেত তিনি ছিলেন শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী এখানে তিনি চুক্তির শর্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কারণ তিনি চাচ্ছিলেন আল্লাহ দিন বিজয় হোক চুক্তির শর্তগুলো আপাত দৃষ্টিতে তার কাছে অপমানজনক মনে হচ্ছিল তাই কাফিরদের সাথে বোঝাপড়া করে চুক্তি করাটা তিনি মানতে পারছিলেন না কিন্তু যখন তিনি দেখলেন ব্যাপারটি নবুয়াতের মাধ্যমে ফয়সলা করা হয়েছে নবীজি নিজ থেকে কিছুই করেননি তখন অমর আনহু চুপ হয়ে গেলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন পরবর্তীতে এই ঘটনার কথা স্মরণ করে অমর আব নিল খতিল্লাহ আহু বলতেন সেই দিনে আমি যা বলেছি আর ভুল করেছি সেই ভয়ে আমি নিয়মিত নফল সালাহ সম দানসাদাকা আর দাস আজাদ করতে থাকি কেননা আল্লাতালা বলেছেন ভালো কাজ খারাপ কাজকে মুছে দেয় কাজে আমাদের উচিত কোনো ভুল করলে বেশি বেশি ভালো কাজ করা যেমনটা অমর আব নিল খত্তাব রাদিল্লাহ আহু করেছিলেন সন্ধির শর্তগুলো প্রথমে মৌখিকভাবে ঠিকঠাক করা হল এরপর এল লেখার পালা রসলাস আলী রানহুকে ডাকলেন শর্তগুলো লেখার জন্য তাকে বললেন লেখ বিস্মিম বাগরা বাধালেন সুহাইল তিনি বললেন আর রহমান আমরা রহমানকে তো চিনি না আপনি লিখতে বলুন বিস্মকে আল্লাহমা অর্থাৎ আপনার নামে হে আল্লাহ সাহাবিরা প্রতিবাদ করলেন কিন্তু রসলসাল আলী থামিয়ে দিয়ে বললেন ঠিক আছে লিখো বিস্মিকা আল্লাহ হয়ে গেলেন গেলেন্লা আলী আলীকে বললেন এরপর লেখ নিম্নক্ত বক্তব্যের উপরে আল্লাহ রসুল চুক্তিবদ্ধ হচ্ছেন জানালেন সোহাইল বললেন আরে আমরা যদি আপনাকে আল্লাহ রসুল বলেই জানতাম তাহলে তো আপনার সাথে যুদ্ধ না করে আপনার অনুসরণ করতাম আপনি মুহাম্মদিন আবদুল্লা লিখতে বলুন সুহাইলের এই কথাটা সাহাবিদের মোটেও পছন্দ হল না এটা তারা মানতে নারাজ কিন্তু এবারও তাদেরকে বললেন রসুল দাও আলী রাজু ইত্যস্ত করছিলেন রসুল্লাহ আলী বললেন লেখাটা কোথায় আমাকে বলো তিনি নিজ হাতে সেটা মুছে দিলেন এরপর সন্ধির শর্তগুলো লেখা হল সন্ধির মূল ধারাগুলো এমন উভয় পক্ষ দশ বছরের শান্তি চুক্তিতে আবদ্ধ থাকবে এই দশ বছরের মধ্যে কেউ কাউকে আক্রমণ করবে না শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে যদি কুরাইশদের কেউ তার প্রধানের অনুমতি ছাড়াই মুহাম্মাদের দলে যোগ দেয় তাহলে তাকে কুরাইশদের কাছে ফিরিয়ে দিতে হবে যদি মুহাম্মাদের দলের কেউ কুরাইশদের সাথে যোগ দেয় তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না উভয় পক্ষই পরস্পরের প্রতি ভালো নিয়ত রাখবে কোন প্রকার চুরি বা বিশ্বাসঘাতকতাকে প্রশ্রয় দেয়া হবে না যার ইচ্ছা সে মোহাম্মাদের সাথে জোট বাধবে আর যার ইচ্ছা মক্কায় প্রবেশ না করেই ঘর ফিরে যাবে পরবর্তী বছরে কুরাইশা মক্কা খালি করে চলে যাবে যেন রসল্ল সাল্লু আলি আসালাম এবং সাহাবিরা মক্কায় প্রবেশ করতে পারেন এবং তারা তিন দিন অবস্থান করতে পারবেন এই সময়টায় ততটুকু অস্ত্রশস্ত্র রাখা সঙ্গত হবে যতটুকু অস্ত্রশস্ত্র সাধারণত একজন মুসাফির তার সাথে রাখে এর বেশি নয় এগুলো ছিল হুদাই বিয়ার সন্ধির মূলধারা চুক্তি ধারাগুলো লেখা শেষ স্বাক্ষর দেবার পালা হঠাৎ নাটকীয়ভাবে সেই মুহূর্তে আগমন ঘটল আবুজান্দাল্লা দে এলো আনহুর নাটকীয় এই কারণে কারণ তিনি আর কেউ নন তিনি হলেন কোরাইশদের পক্ষ থেকে চুক্তি সম্পাদনকারী সুহাইল বিন আমরের আপন ছেলে বাবা স্বয়ং কাফিরদের মুখপাত্র তাদের হয়ে মুসলিমদের সাথে বোঝাপড়া করছেন আর তার ছেলে মক্কা থেকে পালিয়ে এসেছেন তার পিতা শত্রুদের দলে যোগ দিতে এমন একটা মুহূর্তে যখন মুসলিমদের সাথে কোরাইসদের মুসিদদের বোঝাপড়া হচ্ছে সেই মুহূর্তে আবুজান্দাল কারাগারের শিকল ভেঙে এসে পড়বেন সেটা কেউই আশা করেননি আবুজান্দাল মক্কায় কারাবন্দী ছিলেন বেশ কয়েক বছর ধরেই মুসলিমরা অমরা করতে এসেছে শুনে সঠিক সময় বুঝে তিনি পালিয়ে এসেছেন তার শরীরে তখনও শেকল বাধা সেই অবস্থাতেই পাহাড়ি পথ উপত্যকা সবকিছু ডিঙিয়ে মুসলিমদের খাঁটিতে এসে পৌঁছেছেন আজ তার মুক্তির দিন কিন্তু সোহাইল তার ছেলে আবুজান্দালকে দেখেই বুঝলেন সে এসেছে মুসলিমদের সাথে যোগ দিয়ে মদিনায় পালিয়ে যেতে তাকে দেখেই সোহাইল রসুল্ল সাল্ল আলী আসলামকে বলে উঠলেন চুক্তির আওতায় এই হলো আমার প্রথম ব্যক্তি একে আমার কাছে ফেরত দিন রসুল্লসাল আলী আসলাম বললেন তাকে তুমি আমার কাছেই থাকতে দাও সোহাইল বললেন না কোনও ভাবেই না হয় আপনি আমাকে ফিরিয়ে দেবেন না হলে কোনো সন্দেহ করব না নবীজ সাল্ল আলী আসলাম তাকে মনে করিয়ে দেয়ার জন্য যেন বললেন দেখো আমরা কিন্তু এখনও চুক্তিতে স্বাক্ষর করিনি কিন্তু সুহাইল নাছর নাছোড়বান্দা কিছুতেই রাজি হলেন না এটা তার ব্যক্তিগত মানসম্মানের প্রশ্ন সুহাইলের মতো সম্মানী লোকের ছেলে তার চোখের সামনে দিয়ে মুসলিমদের দলে যোগ দিবে এটা তিনি মরে গেল মানতে রাজি না শেষমেশ আবুজান্দালের দিকে ফিরে নবীজি সাল্লাহ আলী আসসালাম বললেন তোমাকে ফিরে যেতে হবে আবুজান্দালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এমন পরিস্থিতির জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না বলে উঠলেন ইয়া রাসুল্লাহ আপনি কি করে আমাকে কাফিরদের মাঝে ফিরে যেতে বলছেন ওদের মাঝে থাকলে আমি ফিতনায় পড়ে যাব তাকে শান্ত করার চেষ্টা করলেন বললেন ধৈর্য ধরো আবুজান্দাল আল্লাহর জন্য তোমার কষ্টগুলো সহ্য করে না। নিশ্চয় তোমার এবং তোমার মতো আরও যারা কষ্টভোগ করছে তিনি তাদের সবার কষ্ট দূর করবেন আমরা এই লোকদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছি চুক্তির প্রতিটি শর্ত রক্ষা করব বলে আল্লাহর নামে শপথ নিয়েছি আমরা আমাদের অঙ্গীকার ভাঙতে পারি না আবুজান্দালকে মারধর করে টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল অমর আবনুল খাতাবাদহু তখন ইচ্ছা করেই নিজের তরবাইটের হাতলটা আবুজান্দালের পাশে ঝুলিয়ে রেখেছেন আর হাঁটছেন আর আবুজান্দালের কানে কানে ফিস করে বলছেন এরা কাফের এদের জীবনের কোনো দাম নেই এদের রক্তের দাম কুকুরের রক্তের দামে সমান তিনি চাচ্ছিলেন আবুজান্দাল যেন তার তরমাইটা কেড়ে নিয়ে তার বাবাকে টুকরো টুকরো করে ফেলুক কিন্তু আবুজান্দাল পর্বত সমান ধৈর্য নিয়ে দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করে নিলেন এই দৃশ্য দেখে সাহাবিদের হৃদয়ে হাহাকার সৃষ্টি হয় চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায় তাদের একজন দিনী ভাইকে তাদের সামনে এভাবে টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে আর তারা চুপচাপ দেখছেন এটা তারা মানতেই পারছিলেন না সাহাবিরা ছিলেন মর্যাদাবান লোক এই ঘটনা মেনে নেয়া তাদের জন্য খুবই কঠিন ছিল তাদের চোখ বেয়ে টপ টপ করে থাকে। কিন্তু পরিস্থিতিটা এমনই ছিল যে আসলে তাদের কিছুই করা ছিল না রসল সাল্লাস্লামের সিদ্ধান্তের বিপরীতে তারা কিছুই করবেন না চুক্তি লেখা শেষ হলো। রসল্ল আলী আসলাম সবাইকে আদেশ করলেন পশু কুড়ি করতে তা পালন করতেন এবার যেন কার মধ্যে কোন ভাবাবেগ নেই রসল্লাহ আলী আসালাম সাহাবিদের এই আচরণে মর্মাহত হলেন সাহাবিরা হলেন মানব ইতিহাসে শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠত্বের কারণ অনুসরণ করা কে বললেন মুসলিমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলছে আমি তাদেরকে একটা আদেশ দিলাম আর তারা অবাধ্যতা করছে সালাম্মা রাদ আনহা ছিলেন বিচক্ষণ নারী তিনি বললেন আল্লাহ রসুল আপনি এই বিষয়টা নিয়ে কারো সাথে আর কোন কথা তুলবেন না আপনি আগে নিজে যান পশু জবাই করুন আর নাপিত ডেকে নিজের চুল মুড়িয়ে নিন এই শান্তি চুক্তি সম্পাদন করতে গিয়ে সাহাবিরা অনেক চাপের মধ্যে গেছেন তাদের কাছে মনে হচ্ছিল তারা কিছুই অর্জন করতে পারেননি তারা নবীজ্লা আলী আসালামে অবদ্ধ হয়েছিলেন এটা ভাবার ঠিক হবে না বরং তারা আদেশ পালনে কিছুটা বিলম্ব করছিলেন তাদের ক্ষীণ আশা ছিল হয়তো নবীজির কাছে ওয়াহাই আসবে হয়তো কিছুক্ষণ পরেই পরিস্থিতি বদলে যাবে আর তারা মক্কায় ঢোকার অনুমতি পাবেন তারা এসেছিলেন কাবা তা অফ করতে খালি হাতে ফিরে যেতে তারা আসেননি পুরো বিষয়টা মন থেকে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু উম্মালাম বিচক্ষণতায় পরিস্থিতি সহজ হয়ে গেল তিনি বুঝতে পেরেছিলেন নবীজ সালু আলিহাস্লাম যদি নিজ থেকে আগ কাজগুলো করেন তাহলে তার দেখা দেখি সাহাবিরাও সেসব করবেন তার নাপিতকে ডাকিয়ে নিজের মাথা মুড়ে নিলেন এবং পশু জবাই করলেন এরপর তার দেখা দেখি সব সাহাবি তৎক্ষণাৎ নবীজির আদেশ পালন করলেন অবশ্য তখনও সবাই বেশ বিমর্ষ হয়েছিলেন মুসলিমরা মদিনায় ফিরে এলো। ফেরার পথে তাদের মনে দুটো প্রশ্ন ঘুরপাক্ষ্যা ছিল অমর আব্দুল খতাবাদিল্লাহ আনহু ভনিতা করার মানুষ নন তিনি রসুল্লাহ সাল্লু আলহ্লামকে সরাসরি জিজ্ঞেস করলেন আচ্ছা আমাদের ওয়াদা করা হয়েছিল আমরা তাওয়াফ করতে পারব সেটা কেন হলো না নত্তর দিলেন আমি কি তোমাকে বলেছি আমরা এই বছরই তাওয়াফ করব তাও বললেন না বললেন তাহলে তোমরা অবশ্যই তাও করতে পারবে আশ্বস্ত হলেন। সাহাবিরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন তা হল আবু জান্দালকে কুরাইশদের কাছে তারা খোলাখুলিভাবে বিষয়টি রসলাস্লাহ আলিয়াস্লামের কাছে জানতে চাইলেন বললেন আবুজান্দাল এবং তার মতো যারা আছে তাদের নিষ্কৃতির পথ শীঘ্রই উন্মুক্ত হবে আল্লাহ তাকে এমনটাই ওয়াদা করেছেন। তাদের খটকা নিয়ে ভাবে নবীজির সাথে আলোচনা করলেন এবং নবীজি সাল্লু আলীদের কথা শুনে বিন্দু মাত্র রাগ করলেন না বরং তাদেরকে শান্তভাবে বুঝিয়ে দিলেন যেন তাদের খটকাগুলো দূর হয়ে যায় তবে এখানে দুটো ব্যাপার উল্লেখ্য मक्कार क्यों मुस्लिम भदीनाएसले मक्का फिरिए देम टी मुस्लिम नारी ब्यापारे प्रजोज्य है अल्लाह तलापारे आयत नाजिल कर যখন তোমাদের কাছে ইমানদার নারীরা হিজরত করে আগমন করে তখন তাদেরকে পরীক্ষা করো আল্লাহ তাদের ইমান সম্পর্কে সম্যক অবগত আছেন যদি তোমরা নিশ্চিত জানো যে তারা ইমানদার তবে আর তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না আয়াত দশ তবে এই আয়াত দিয়ে মুসলিম নারীদের ব্যাপারে মূল চুক্তির শর্ত বাতিল করে দেয়া হয়েছে নাকি মূল চুক্তির শর্তে কিছুই উল্লেখ না থাকায় আল্লাহ আল্লাতলা আয়াত পাঠিয়ে পুরস্কার করেছেন সেটা নিশ্চিত নয় আল্লাহ ভালো এবার আমরা আলোচনা করব সিরাতের সবচেয়ে রোমাঞ্চকর ঘটনার একটি আর সেটি হচ্ছে সাহাবি আবুবাসির রাদিয়াল আনহুর গেরিলা যুদ্ধের কাহিনী তিনি ইসলামের ইতিহাসে প্রথম গেরিলা যুদ্ধের সূচনা করেছিলেন এমনটাই বলা হয় মুসলিমরা মোদিনায় ফিরে যাবার কিছুদিন পরে ঘটনা আবিবাসীর অতুপা এ বিন উসাইজরাদ আনহু যিনি একজন মুসলিম মক্কায় থাকতেন তিনি মদিনায় পালিয়ে চলে এলেন মক্কাল লোকেরা কখনোই এটা মেনে নেবে না যে কেউ মুসলিম হয়ে মক্কা থেকে মদিনায় চলে যাবে এটা তাদের মানসম্মানের ব্যাপার চুক্তি শর্ত অনুযায়ী তাকে মক্কায় ফিরিয়ে আনতে দুই মুশরিক মদিনায় এলো। এদের একজন বনু আমের কোত্রের একজন ছিল আজাদকৃত দাস তারা দাবি করল আবু বাসির রদ আনহুকে যেন তাদের হাতে ফিরিয়ে দেয়া হয় কেন হুদাইবিয়ার সন্ধি মতে মক্কা থেকে কেউ মদিনে আসলে তাকে মক্কার হাতে হস্তান্তর করতে আল্লাহ রসুল্লাহ আলী বাধ্য থাকবেন্লা আলিম আবু বাসিরকে দেখে বললেন তোমাকে ফিরে যেতে হবে বলে রসোল উল্লাহ আপনি আমাকে মুশ্রিকদের মাঝে ফিরিয়ে দিচ্ছেন এদের মাঝে থাকলে তো আমি দিন নিয়ে ফিতনায় পড়ে যাব একজন মুসলিমকে কাফিরদের হাতে এভাবে তুলে দেওয়ার চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না অন্যদিকে প্রতিশ্রুতি রক্ষা করা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতারণা করা ইসলামের বৈধ নয় নবীজাল আবুবাসকে তাই বললেন দেখো এই লোকগুলোর সাথে আমরা চুক্তিবদ্ধ আমাদের দ্বারা বিশ্বাসঘাতকতা শোভা পায় না তুমি ফিরে যাও নিশ্চয় তুমি এবং তোমার মতো যারা আছে আল্লাহ তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা করবেন নবীজ সালাহদের হয়ে কাজ করছিলেন না কিংবা তাদেরকে খুশি করার জন্য মুসলিমদেরকে না। তিনি অবশ্যই চাননি আবু ওসির রাজহ মক্কায় গিয়ে নির্যাতিত হোক কিন্তু শুধুমাত্র একটি কারণে তিনি আবু ওয়াসির রাজ আনহোকে ফিরিয়ে দিচ্ছিলেন আর তা হল চুক্তি রক্ষা করা আর আল্লাহর তরফ থেকে ওয়াদা পাওয়ার পরেই এমন চুক্তি সম্পাদিত হয়েছিল চুক্তি অনুযায়ী কাজ করতে হবে সেই চুক্তি মুসলিমদের সাথে হোক বা কাফিরদের সাথে আবু বাসির রদুল্লানহকে ক্রাইশদের সেই দুই ব্যক্তির সাথে ফিরে যেতে হল আর কিছুই করা ছিল না মক্কায় যাবার পথে জুল হুলাইফা নামক স্থানে পছতে পৌঁছতে জোহরের ওয়াক্ত হয়ে গেল জুল হুলাইফা হল মদিনাবাসীর জন্য মেকাত অর্থাৎ মক্কায় যদি কেউ হজ করতে যায় তাহলে এই জুল হুলাইফা থেকে ইহরাম বাঁধতে হয় যাই হোক আবু বাসির রদুল্লাহ আনহু সালাত আদায় করলেন এরপর কিছু খেজুন নিয়ে বাকি দুজনের সাথে একসাথে খেতে খেতে গল্প গুজব করতে লাগলেন কথা প্রসঙ্গে আবুবাসির জিজ্ঞেস ভাই, তোমার বেশ? সে হ্যাঁ, আসলেই তাই। তলোয়ার প্রশংসা পেয়ে লোকটাও বেশ গদগদ হয়ে উত্তর দিল। বললেন আমাকে একটু দাউত আমি একটু পরক করে দেখি আবু হাতে তরবারি আসামাত্র মুহূর্তের মাঝে আবুবাসির লোকটিকে তরবাড়ি দিয়ে আঘাত করলেন সেই মুহূর্তের মধ্যে বনু আমিরের লোকটির লাশ পড়ে গেল এই দৃশ্য দেখে দ্বিতীয় লোকটি আতকে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে না বিশ্বাস ওঠার জোগাড় এক দৌড়ে সে মদিনায় চলে এলো। তাকে ওভাবে দৌড়াতে দেখেই রসুল্লাহ সাল্লাহ বুঝতে পারলেন মারাত্মক কিছু একটা ঘটেছে সে রসুল্লাহ সাল্লু আলি উস্লামকে জানাল আমার সাথীকে ওই লোক হত্যা করেছে সে আমাকে পেলে আমাকেও মেরে ফেলবে ততক্ষণে আবুবাসীর তরবারি হাতে মদিনায় ঢুকলেন নবী সালু আলিউসলামকে বললেন হে আল্লাহ রসুল আপনি আপনার অঙ্গীকার পূর্ণ করেছেন আমাকে ওদের হাতে তুলে দিয়েছেন কিন্তু আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন বললেন ওয়াইলুই বলেন সাথে আরো কয়েকজন লোক থাকলে তো এই ছেলে রীতিমত যুদ্ধবাদিয়ে দিতে পারত এই কথাটা ছিল প্রশংসা সূচক আবু বাসির রদুল্লা আনহু ছিলেন একজন টকবগ যুবক সাথে কিছু লোকবল থাকলে তিনি একাই কুরাইশিন নাস্তানাবুদ করার ক্ষমতা রাখেন রসুল্লাহ আলিউলাম এটাই ইঙ্গিত করছিলেন কিন্তু চুক্তি মতে তিনি আবুবাসিরকে ফিরিয়ে দিতে বাধ্য এই কথা শুনে আবুবাসির রদেল্লাহু মোদিনা ছেড়ে চলে গেলেন কারণ কুরাইশদের কেউ এসে তাকে চাইলে আবারও নবীজি সাল্লু আলিউসলাম তাকে কাফিরদের হাতে তুলে দিতে বাধ্য থাকবেন তাই তিনি চলে গেলেন সাইফুল বাহারে। আল ওয়াকিদের বর্ণনা মতে আবুবাসির নবীজ সাল্লু আলিউসলামের কাছে বন আমের লোকটির জিনিসপত্র নিয়ে নিজেই হাজির হয়েছিলেন কিন্তু নবীজ সাল্লাহু আলিউসলাম সেগুলো নিতে রাজি হননি কারণ সেক্ষেত্রে চুক্তির শর্ত ভঙ্গ করা হয়ে যায় যাই হোক সাইফুল বাহারে আবু বসির রাদ আনহু নতুন জীবন শুরু করলেন সমুদ্রতীরে তিনি একাকি দিন কাটাতে লাগলেন কোন সাথী নেই ওদিকে ক্রয়েশরা হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে সম্বল বলতে তার কাছে ছিল কয়েকটা খেজুর খেজুর শেষ হয়ে গেলে সমুদ্রের তীরে ভেসে ওঠা মাছ খেয়ে দিন পার করে দিতেন এভাবে কিছু দিন কেটে গেল কিন্তু এত বড় খবর চাপা থাকে না আবু বাসিরের ঘটনা মক্কায় জানাজানি হয়ে গেল সোহাইবেন আমরের ছেলে আবুজান্দালের কানে এই খবর পৌঁছলে তিনি দ্বিতীয়বারের মতো মক্কা থেকে পালিয়ে গেলেন এবার গিয়ে আবু বাসিরের সাথে যোগ দিলেন জুলুমের শিকার মক্কার আরও কিছু মুসলিমও আবু বাসিরের সাথে যোগ দিলেন এবং শুরু করলেন একের পর এক গেরিলা অপারেশন এভাবেই আবু বাসিরের নেতৃত্বে ইসলামের ইতিহাসে প্রথম গেরিলা আক্রমণ শুরু হয় আজ পর্যন্ত আবুবাসির রাজেল্লাহ আনহোকে মুসলিম যোদ্ধারা শ্রদ্ধা ভরে স্মরণ করে আবুবাসীর আনহো এবং তার সঙ্গীরা মিলে কোরাইশদের অতর্কিতে হামলা শুরু করলেন তার অবস্থান করছিলেন এইসনামক এক স্থানে জাকাটি ছিল কুরাইশদের সিরিয়াগামী বাণিজ্যিক রুটের একেবারে কাছেই তারা সেখানে ও থাকতেন আর কুরাইশদের কোনো কাফেলাকে অতিক্রম করতে দেখলে সেটাকে আক্রমণ করে কাফেলা সবাইকে হত্যা করে কাফেলা সম্পদ লুট করতেন কুরাইশদের জীবন রীতিমত এই অপারেশনগুলোর কথা দূর দূরান্ত পর্যন্ত ছড়াতে লাগল আর অনেক মুসলিম সেই গিরিলা বাহিনীতে যোগ দেওয়া শুরু করলো। এভাবে প্রায় জনের একটি দল কুরাইসদের পর্যদস্ত করে দিল এদিকে সবকিছু জানতেন কিন্তু তিনি কিছুই বলছিলেন না তিনি এসবের সাথে জড়িত ছিলেন না কিন্তু এসব ঘটনার তীব্র নিন্দাও জ্ঞাপন করেননি আজকাল কিছু মেরুদণ্ডহীন মুসলিম আছে যারা ইসলামের শত্রুদের কোনো ক্ষতি হলে আগ বাড়িয়ে নিন্দা জ্ঞাপনে ব্যস্ত হয়ে যায় অথচ রসলাস্ল আলী আসলাম তেমন কিছুই করেননি চুক্তির কারণে আবুবাসীরকে তিনি মদিনায় আশ্রয় দেননি আবার তাকে থামানোরও চেষ্টা করেননি রসলাস্লাহু আলিউসলাম কেবল দায়িত্বশীল ছিলেন মোদিনার অভ্যন্তরে মুসলিম নাগরিকদের ব্যাপারে মক্কার মুসলিমরা মোদিনার বাইরে সমুদ্রতী কি করছে সেই ব্যাপারে তার কোন দায়বদ্ধতা ছিল না তাই নবীজ্লা আলী ওয়াস্লাম এসব থামানোর জন্য কোন পদক্ষেপ নিলেন না বনু আমের লোকটির হত্যার খবর যখন মক্কায় পৌঁছল তখন সোহাইল আমর খুব দুঃখ পেলেন কারণ সেই লোকটি ছিল তার গোত্রের লোক কাবা ঘরে পিঠ ঠেকিয়ে সোহাইল মরিয়া হয়ে বলতে লাগলেন এই লোকের রক্তপণ আদায় করার আগ পর্যন্ত আমি খান্ত হচ্ছি না ঠিক এইভাবে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকব মুহদকে এর অর্থ হবে আবু সুফ বলে উঠল পুরোই পাগলামি মোহাম্মদ এই টাকা কেন দিতে যাবে সে তার কাজ করেছে সে তো আবু বাসিরকে ফিরিয়ে দিয়েছেই যারা রসুল্লাহামের কাছে চিঠি লিখে তাকে মদিনায় পাঠিয়েছিল তারাও এই মৃত্যুর ব্যাপারে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাল এভাবে বনো আমিরের সেই লোকের রক্তপণ হারিয়ে গেল সোহাই দেবেন আমর তার বংশের লোকের মৃত্যুর বিনিময়ে কোনো টাকাই পেলেন না আল্লাহ সোহান কদর অনুযায়ী সব কিছুই মুসলিমদের পক্ষে কাজ করছিল আবুবাসিরের গির আক্রমণে কোরাইশদের নাকানি চোবানি খে দমবন্ধ হবার মতো অবস্থা যখন হুদাইবিয়া সন্ধি করা হল কোরাইশরা ভেবেছিল যেন তাদেরই বিজয় হচ্ছে কোন মুসলিম মক্কা থেকে পালিয়ে মদিনা আসলে ফিরিয়ে দেয়া চুক্তির এই ধারার জন্য তারাই চাপাচাপি করছিল অথচ শেষ পর্যন্ত এই চুক্তি তাদের জন্য কাল হয়ে দাঁড়াল কয়েক বছর মুসলিমদের সাথে টানা যুদ্ধের পর হুদয়বিয়ার সন্ধি কেবলই তাদের একটু দম নেয়ার সুযোগ করে দিয়েছিল এর আগ পর্যন্ত রসল সালের বাহিনীর ক্রমাগত হামলায় তাদের অর্থনৈতিক কাঠামো বিপর্যস্ত হয়ে গিয়েছিল শান্তি চুক্তির পর তারা ভেবেছিল তারা আবার ব্যবসা বাণিজ্য আরম্ভ করতে পারবে কিন্তু তারা ভাবতেই পারেনি আবু বসিরের কারণে তাদের এভাবে নাস্তানাবুদ হতে হবে এই পরিস্থিতির কোন কুলকিরাণা করতে না পেরে শেষ পর্যন্ত তারা নবীজ সাল্লু আলিউসলামের স্মরণাপন্ন হল আল্লাহ এভাবেই ঘটনার মোড় ঘুরিয়ে দেন যে শর্ত ছাড়া কোরআশা সন্ধি করতে রাজি হচ্ছিল না সেগুলো বদলাবার জন্য এবার নবেজিকে চিঠি পাঠিয়ে মিনতি করতে লাগল সে চিঠির ভাষা ছিল অনেকটা এমন আপনার ও আমাদের আত্মীয়তার সম্পর্কে দোহাই লাগে দয়া করে এই লোকদেরকে ডেকে আপনি মদিনায় স্থান দিন তাদের রাখলেন। তিনি চিঠি পাঠিয়ে আবু ওয়াসির এবং অন্যান্যদের মদিনায় চলে আসতে বললেন রসল্লা আলী আসলামের চিঠি যখন আবু বাসির হাতে পছল তখন তিনি সচ্চা মৃত্যুসজ্জা শাহিতামের থাকার জন্য যার এত প্রয়াস রসল শহর মদিনায় ঠোকার যার এত সেই স্বপ্ন সত্য হতে হতেও যেন আক না আর এই ব্যাকলতার সমস্ত প্রতিদান অপেক্ষা করছিল তার জান্নাতের বাড়িতে যে আবু বাসিরের আক্রমণের সূত্র ধরে মক্কা নিপীড়িত মুসলিমরা মদিনায় আসার সুযোগ পেলেন সেই আবুবাসির আল্লাহ রসুল্লার চিঠি বুকে চেপে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন্লা আলাইস্লাম বলেছিলেন আল্লাহ সুবাহান ও তালা মজলুম মুসলিমদের অবস্থার উত্তরণ ঘটাবেন আল্লাহ তাই করেছেন এই মজলুম মুসলিমরা কুরাইশদের মনে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল যেই উঁচু নাক নিয়ে কুরাইশরা হুদাইবি সন্ধি করেছিল আল্লাহ আল্লাহতালা এই দুর্বল মুসলিমদের মাধ্যমে কুরাইশদের উঁচু নাককে ভোতা করে দিয়েছেন তাদের সমস্ত হম্বিতম্বিকে ধুলিতে মিশিয়ে দিয়েছেন কর জোরে তাদেরকে দিয়ে নতি স্বীকার করিয়ে নিয়েছেন অন্যদিকে আবু জন্দাল এবং অন্যান্য ন মদিনায় চলে আসার সুযোগ করে দিয়েছেন নিঃসন্দেহে আল্লাহ ও তারা সত্য মুসলিমরা যখন আল্লাহ আস্তাওয়াজালের কথা মেনে চলে আল্লাহ আল্লা সুবানওয়াল্লা তাদের মুক্তির পথ বের করে দেন এবার আমরা আলোচনা করব সন্ধি থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে প্রথম শিক্ষা হচ্ছে হুদাইবিয়া ছিল ইসলামের বিজয় এই বিষয়ে আয়াত নাজিল হবার পর রসৌল্লাহকে ডেকে পাঠালেন অস্থির হয়ে গেলেন ভাবলেন নিশ্চয়ই তাকে তিরস্কার করে আল্লাহ আয়াত নাজিল করেছেন আমি এমন কিছু আয়াত পেয়েছি যেগুলো এই দুনিয়ার সবকিছু থেকেও উত্তম অমর রাজু জিজ্ঞেস করলেন এখানে কি মুক্তির কথা বলা হচ্ছে রসুল্লু আলিম বললেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এখানে মুক্তির কথাই বলছে বিজয় বা মুক্তি বলতে কোরআনে ফাথ বা নাসর দুটি শব্দ এসেছে ফাথ শব্দ অর্থ হচ্ছে খোলা বদ্ধ কিছু খোলা বোঝাতে এই শব্দ ব্যবহার করা হত আর কোন একটি যুদ্ধ জয়ের ব্যাপারে বোঝাতে ব্যবহৃত হয়েছে নাসর শব্দটি যেমন বদরের বিজয়ের কথা বোঝাতে নাসর শব্দটি আসে ফাথ শব্দটি ব্যবহার করা হয় না কেননা বদর একটা ময়দান মাত্র একে মুক্ত করার কিছু নেই অন্যদিকে মক্কা হল একটি ভূমি তাই বলা হয় চোদ্দশো সাহাবি নিয়ে মক্কা এসেছিলেন শান্তি চুক্তি স্বাক্ষরিত হবার পর লোকেরা খোলামেলাভাবে আল্লাহ ও ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায় আরবের মুসলিমরা প্রথমবারের মতো স্বাধীনভাবে লোকেদের সাথে কথা বলার অবকাশ পেল আর লোকেরাও নির্ভয়ে ইসলামের কথা শোনার সুযোগ পেয়ে ইসলাম গ্রহণে আগ্রহী হয়ে উঠল ক্রাইসদের চাপের কারণে এতদিন মুসলিম হবার পথে মানুষের মনে ভয় বা বাধা কাজ করত এই চুক্তির মাত্র দুই বছর পর যখন মুসলিমরা মক্কা বিজয় করে তখন মুসলিম বাহিনীর সংখ্যা কয়েক গুণ বেড়ে হয় দশ হাজার অথচ এর আগের ২০ বছরে এত মুসলিমের কথা কল্পনাও করা যায়নি নিঃসন্দেহে এটা ছিল সুলহাল হুদৈবিয়া অর্থাৎ হুদৈবিয়া সন্ধির একটা বড় অর্জন দ্বিতীয় শিক্ষা কুরাইশদের নিষ্ক্রিয়কর ইসলামের উত্থানে কুরাইসরা ছিল সব চাইতে বড় হুমকি বা বাধা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ হবার মাধ্যমে তারা দশ বছরের জন্য নিষ্ক্রিয় হয়ে যায় আরব জয়ের পথে কোনো বাধা আর অবশিষ্ট থাকল না এই চুক্তি করতে কোরআশরা যতই হামবারা ভাব দেখাক না কেন এই চুক্তির মাধ্যমে তারা কার্যত মুসলিমদের রাজনৈতিক অস্তিত্বকে স্বীকার করে নিতে বাধ্য হয় যদিও কাশিরদের কাছে মুসলিমরা স্বীকৃতি খোঁজে না কিন্তু এটা দেখিয়ে দেয় যে মক্কা থেকে প্রায় বিতাড়িত হাতে গোনা কয়েকজন মুসলিম মদিনায় আশ্রয় নিয়ে যে ইসলামী রাষ্ট্র গড়ে তুলেছে তা কয়েক বছরের মধ্যে এমন এক পর্যায়ে উন্নীত হয় যে একে স্বীকৃতি দেয়া ছাড়া কাফির শক্তির আর কোন পথ বাকি থাকে না এই স্বীকৃতি ছিল সমীহের স্বীকৃতি দয়াদাক্ষিণ্যের স্বীকৃতি নয় আল্লাহ রাসুসাল্লু আলী ওয়াস্লাম কাফিরদের কাছে স্বীকৃতির জন্য ধর্ণা দেননি তিনি তাদের কাছে স্বীকৃতির জন্য আবদারও করেননি বরং তিনি তরবাড়ি ব্যবহার করেছেন আর তারা নিজেদের তাগিদেই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে তিনি এমন একটা অবস্থায় চুক্তি করেছিলেন যখন তিনি ছিলেন শক্তিশালী ছয় বছর ধরে জিহাদ করে তখন তিনি কুরাইশদের যথেষ্ট কণ্ঠাসা করে রেখেছেন কুরাইশা তাদের নিজেদের লাঞ্চনা ঠেকাতে চুক্তি করে স্বীকৃতি দিয়েছে আজকের বিশ্বের ঠিক উল্টোটা ঘটছে কাফিরদের আদর্শ মূল্যবোধ এবং রাজনৈতিক ব্যবস্থাকে গ্রহণ করে মুসলিমরা তাদের খুশি করতে চাইছে এবং স্বীকৃতির আশা করছে এটা স্বীকৃতি নয় বরং এটা হল লাঞ্ছনা ও অপমাননা সাহাবিদের আপত্তি এবং আল্লাহ রসুল্লাহ আলি আসলামের রাজনৈতিক দূরদৃষ্টি অমর রাজহ এবং অন্যান্য মুসলিমরা বেশ কিছু কারণে প্রথমে এই চুক্তি নিয়ে খুশি হতে পারেননি দলিল থেকে আর রহমান মুছে ফেলা রসল্লাহ মুছে ফেলা এই বিষয়গুলো হজম করতে তাদের কষ্ট হচ্ছিল কুরাইশদেরকে মদিনায় আসলে তাকে ফিরিয়ে দিতে মুসলিমরা বাধ্য থাকবে কিন্তু মুসলিমদেরকেও মক্কায় গেলে তাকে ফেরত দিতে কুরাইশরা বাধ্য থাকবে না চুক্তির এই শর্তগুলো ছিল তাদের অসন্তোষের কারণ প্রথমত আর রহমান মুছে ফেলার বিষয়টা অপছন্দ করা ছিল স্বাভাবিক কিন্তু ভাল করে চিন্তা করলে দেখা যাবে এর মধ্যে মুসলিমদের কোনো ক্ষতি নেই কিংবা এখানে ইসলামের কোন হুকুম নিয়ে আপোষ করা হচ্ছে না কাফিররা আল্লাতালাকে আর রহমান বলে বিশ্বাস না করলেও কার্যত এই চুক্তি আল্লাহর নামেই করা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোন সত্তা দেবতা মানুষ বা মানবরচিত আদর্শের শ্রেষ্ঠত্ব এখানে স্বীকার করে নেওয়া হচ্ছে না দ্বিতীয় বিষয়টির ব্যাপারে আল্লাহর সাল্লা আলিম নিজেই সোহেলকে বলেছেন তোমরা আমাকে আল্লাহ রসুল বলে বিশ্বাস না করলেও আমি আল্লাহর কাফিররা মোহাম্মদ সাল্লাহ আলহিমকে আল্লাহ মেনে নেবে সেটা জরুরি নয় তাই এখানে সোহাইলের দাবি নবীজি মেনে নিয়েছেন তবে সোহাইল যদি এই চুক্তিতে তাদের কোন দেবতার নাম অন্তর্ভুক্ত করত কিংবা তাদের প্রশংসা করত তাহলে সেটা কখনোই মেনে নেওয়া হত না তাই এই ব্যাপারটিকে আপোষ বা সমচোতা ভাবা ভুল হবে তৃতীয় বিষয়টিও রসুল্লা আলাম সাহাবিদের কাছে যদি কেউ মদিনা থেকে মক্কা চলে যেতে চায় তাহলে মুসলিমদের তাকে প্রয়োজনও নেই কেননা একমাত্র মোর্তাদ হলেই কেউ মদিনা ছেড়ে মক্কা চলে যাবে এবং একজন মুরতাদকে মোদিনায় ধরে রাখার কোন দরকার নেই অন্যদিকে মক্কা কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে মদিনায় আসতে পারবে সত্য কিন্তু আল্লাহর জমিন প্রশস্ত সে অন্য যে কোনো জায়গায় চলে যেতে পারবে এমন লোকের মুক্তির ব্যবস্থা এখন করব আবু বাসির ঘটনা থেকে শিক্ষা। ঘটনা থেকে এমনটা ভাবা সমীচীন হবে না যে একজন মুসলিমকে কাঠিরের হাতে তুলে দেওয়া হবে এটা জায়েজ নয় আল্লা রসুল্লাহ আলি আসলাম বলেছেন মুসলিম মুসলিমের ভাই সে তার উপর অত্যাচার করবে না এবং তাকে অত্যাচারের হাতে ছেড়ে দেবে না প্রথমত। মক্কার মজলুম মুসলিমদের জন্য আল্লাহ তালা উপায় বাতলে দেবেন এমন ওয়াদার ভিত্তিতে আল্লাহ রসুল্সাল্লি আসলাম চুক্তিতে এই শর্তটি রেখেছিলেন এটা ছিল ওয়াহি এটা শুধুমাত্র রসুল্লাহ আলী আসলামের জন্য জায়জ ছিল কারণ তিনি বলেছেন আল্লাহ তাদের মুক্তির পথ উন্মুক্ত করে দেবেন দ্বিতীয়ত ওয়াই লুই তার সাথে যদি আরও লোক থাকত রসুল এই কথা থেকে প্রতীয়মান হয় যে আবুবাসিরের কাজে তার প্রচ্ছন্ন সমর্থন ছিল ইবেন হাজারাল রেহেমাহাত এমনটাই মত দিয়েছেন ওয়াইলিহি এই কথার কারণে মনে করেন আরবিতে বহুল প্রচলিত এর আক্ষরিক অর্থ অনেকটা এরকম তার মায়ের সর্বনাশক আক্ষরিক অর্থে এটাকে নেতিবাচক মনে হলেও আরবরা প্রশংসা করতে এই কথাটি ব্যবহার করে থাকে তৃতীয়ত ভুল আসলাম একজন অবশ্যই রসল্লাহ আলিউসলাম চুক্তিবদ্ধ ছিলেন তাই আবু বাসিরকে তিনি সব অপারেশন করার জন্য আদেশ দেননি একই সাথে শাসক হিসেবে তিনি তার ব্যাপারে দায়বদ্ধ ছিলেন না কারণ আবুবাসীর প্রশাসনের অধীনে ছিলেন না চতুর্থ আবু বাসির রদ আনহ যখন দ্বিতীয়বার মোদিনায় এলেন তখন আল্লাহ রসুল সাল আলী আসলাম তাকে বন্দী করে ক্রাইশদের হাতে তুলে দেননি কাফিরদের খুশি করা বা তাদের মন জুগিয়ে চলার কোন উদ্দেশ্য রসুল্লাহ আলী আসলাম ছিল না পঞ্চমত আবু বাসিরের কাজে রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের নিরবতা এটাই প্রমাণ করে যে জিহাদের জন্য শাসক বা কর্তৃপক্ষের অনুমতি থাকা একান্ত বাধ্যতামূলক নয় এছাড়া এসব ঘটনা থেকে আমরা আরও কিছু শিক্ষা পাই যা আমরা কয়েকটি পয়েন্ট আকারে আলোচনা করছি যে গাছের নীচে রসুল সাল্লিসলাম বায়াত গ্রহণ করেছিলেন কিছু মুসলিম সেই গাছের নিচে গিয়ে সালাত আদায় করা শুরু করে তারা ভাবছিল যেহেতু এই গাছের নিচে এত বড় একটা ঘটনা ঘটেছে আর আনেও এই গাছের কথা উল্লেখ করা আছে তার মানে এই গাছটি বিশেষ কিছু মুসলিমদের এই কাজ করতে দেখে অমর ইবনুল খতাব রাজ আনহু সোজা গাছটি কেটে ফেলার নির্দেশ দেন এই গাছের নিচে ইবাদত করা একসময় শিরকে পরিণত হতে পারে মানুষ হয়তো গাছটিকে কল্যাণকর ভেবে বসতে পারে এই আশঙ্কায় অমর রাজহু গাছটি কেটে ফেলেন রসুল্লাহ আলহিহাস্লাম এই গাছের নীচে বসেছেন কোরআনে এর কথা উল্লেখ হয়েছে সত্য কিন্তু ইসলামে বস্তুগত প্রতীকের কোন স্থান নেই দুই নম্বর শত্রুদের সাথে চুক্তি সময়কাল যেহেতু আল্লাহ রসুলসাল আলী আসালাম শত্রুদের সাথে দশ বছরের শান্তি চুক্তি করেছেন সে হিসেবে ইমাম সাফি ইমাম আহমাদ এবং অন্যান্য আলিমরা মত দিয়েছেন যে শত্রুরাষ্ট্রের সাথে সর্বোচ্চ দশ বছরের চুক্তি জায়েজ এর বেশি নয় দশ বছর পর চুক্তি নবায়ন করা যেতে পারে ইমাম আবু হানিফা এবং অন্যান্য আলিম মনে করেন পরিস্থিতি প্রেক্ষিতে দশ বছরের বেশি সময়ের জন্যও চুক্তি করা যেতে পারে তবে আগেকার আলিমদের সবাই একমত শত্রু রাষ্ট্রের সাথে অনির্দিষ্ট সময়ের জন্য চিরস্থায় চুক্তি করা জায়জ নয় আজকের পর্বে সর্বশেষ আলোচনা হচ্ছে চোখে সন্ধি। সুরাফাত অবতীর্ণ হয় হুদাইবিয়া সন্ধি সময় এই সুরা থেকে আমাদের অনেক কিছু শিকার আছে সে উদ্দেশ্যে এর কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করা হল প্রথমে অন্তরে প্রশান্তি মুস্তিম নিশ্চয় আমি আপনাকে দান করেছি সুস্পষ্ট বিজয় যেন আল্লাহ আপনাকে আগে পরের যাবতীয় ত্রুটি ক্ষমা করে দিতে পারেন আপনার ওপর তার অনুগ্রহ পরিপূর্ণ করতে পারেন আর আপনাকে পরিচালিত করতে পারেন সহজ সঠিক পথে হুদীজি সাল আলহিমকে বিজয় দান করেছেন এবং এই বিজয়ের মুহূর্তেই আল্লাতাল নবীজল আলহামের সমস্ত গুনাহ মুছে দিবেন এর মানে কি নবীজি সাল্লাস্লাম গুনাহের কাজ করেছেন না আসলে একজন রসুলের পদমর্যাদা অনেক উপরে তাই তাদের ভুল বা দুর্বলতাগুলোকে এখানে গুনাহ হিসেবে উল্লেখ করা হচ্ছে আক্ষরিক অর্থে গুনাহ বোঝানো হচ্ছে না আর রসুল ছিলেন আর হৃদয়া বলতে এখানে বোঝানো হচ্ছে দিক নির্দেশনা রসুল্লাহ আলী আসলাম আগেই হৃদয়প্রাপ্ত ছিলেন এখানে বলা হচ্ছে পরবর্তীতে তার কাছে সরিয়ার আরও আইন অবতীর্ণ হবে এটাই হল হৃদয়া বা সরল পথ প্রদর্শন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 এবং যেন আল্লাহ আপনাকে দান করেন মহাবিজয় তিনি সেই সত্তা যিনি মোমেনদের অন্তরে প্রশান্তি ঠেলে দেন যাতে তাদের বর্তমানের ইমানের সাথে ইমান আরও বেড়ে যায় নবমন্ডল ও ভূমন্ডলের বাহিনী আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা তিন হুদাইবিয়ার সন্ধি ছিল মুসলিমদের জন্য রহমত স্বরূপ এই সন্ধির সূত্র ধরে পরবর্তীতে মক্কা বিজয়সহ মুসলিমদের যতগুলো বিজয় অর্জিত হয়েছে তাকেই এখানে মহাবিজয় বলা হচ্ছে মুসলিমরা এসেছিল ওমরা করার আশায় কিন্তু তাদের মক্কায় ঢুকতেই দেওয়া হল না ঘটনাচক্রে মুসলিমরা মৃত্যুর শপথ করল হয় লড়ব না হয় মরব পরিস্থিতি বারবার নতুন দিকে মর্ণেচ্ছে একের পর এক অনিশ্চয়তা এই অনিশ্চয়তা সাহাবিরা নিশ্চয় চাননি আল্লাহ তাই বলছেন অন্তরের এই অনিশ্চিত ও অশান্ত অবস্থানকে তিনি সুকুন বা প্রশান্তি দিয়ে মুছে দিয়েছেন আল্লা তালার বিজয়ের ওয়াদা তাদের অন্তরকে শান্ত করে দেয় এরপর আল্লাহ মুমিনদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে পৃথিবী ও নভমন্ডলের সমস্ত শক্তির মালিক তিনি তার ইচ্ছাতে নিতান্ত তুচ্ছ বস্তু আল্লাহ পরিণত হতে পারে বদরের যুদ্ধে বৃষ্টি আর ফেরেশ দ্বারা ছিল আল্লাহ সৈনিক খন্দকের যুদ্ধে বাতাস ছিল আল্লাহ সৈনিক আল্লাহ সৈনিক কে বা কারা তা আমরা জানি না শুধু আল্লাহ জানেন সুসংবাদ মুমিনদের জন্য সুরা ফতেহের প্রথম আয়াত শুনে মুসলিমরা খুব খুশি হল তারা রসুলের কাছে জানতে চাইলেন আর আমাদের জন্য যাতে তিনি ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারেন যার তলদেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরকাল বসবাস করবে এবং যাতে তিনি তাদের কুনাহগুলো মুছে দেবেন এটাই আল্লাহর কাছে মহা সাফল্য সুরাফাত আয়াত পাঁচ এই আয়াতে মুমিন পুরুষ এবং মুমিন নারী উভয়ের কথা উল্লেখ করা হয়েছে প্রশ্ন আসতে পারে নারীদের কথা কেন আলাদাভাবে উল্লেখ করা হল যেখানে সুলহাল হুদাইবিয়াতে কেবল পুরুষরা ছিল পুরুষদের সাথে নারীরাও পুরস্কার পাবে কারণ যখন তাদের স্বামীরা যুদ্ধে গেছে আল্লা রাস্তায় শহীদ হয়েছে তখন তারা সবর করেছে পরিবারকে আগলে রেখেছে তাই মুসলিম নারীরাও পুরুষদের সাথে সর্বোচ্চ মর্যাদার অংশীদার হবে বু ফি কীন ওমুন ফিপাথি মুশ্রি কীনবলমুশ্রি السَّوءِ وَغَضِبَ আলৈহিদ ইরুসৌ ইব্লাহু আলৈহিমানহু আদ্দল হুমজ আর যেন তিনি শাস্তি দিতে পারেন মুনাফিক পুরুষদের ও মুনাফিক নারীদের এবং মোশ্রিক পুরুষদের ও মূশ্রিক নারীদের যারা আল্লাহ সম্বন্ধে খারাপ ধারণা ধারণ করে থাকে তাদের পরিণাম মন্দ তাদের উপরে আছে আল্লাহর ক্ষোভ তিনি তাদেরকে অভিশাপ দিয়েছেন আর তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন আর তা কতই না নিকৃষ্ট গন্ত এবার আল্লাহ শত্রুদের পাওনা বুঝিয়ে দিচ্ছেন এখানেও নারীদের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে কেননা তারা ছিল পুরুষদের সহযোগী তাই শাস্তির বেলায় পুরুষদের সাথে সেই নারীদেরকেও এর ভাগ বহন করতে হবে বিশেষ মর্যাদা হালু ফি অযম নিম নিশ্চয় যারা আপনার কাছে আনুকত্তে শপথ করে তারা তো আল্লাহর কাছে আনগত্তা শপথ করে আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে অতএব যে শপথ ভঙ্গ করে তাহলে এর ভয়াবহ পরিণাম তার নিজের উপরেই এসে পড়বে যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ অচিরেই তাকে মহাপুরস্কার দান করবেন সুরাফাত আয়াত দশ আল্লাহ মোমিনদের বলছেন তোমরা রসুল্লাহর কাছে নয় বরং আল্লাহর কাছেই অঙ্গীকার দিয়েছ নিশ্চয়ই এটা ছিল চৌদ্দশ সাহাবির জন্য একটা বড় মর্যাদা এই সাহিতের কেউই সেই অঙ্গীকার ভঙ্গ করেননি বেদুইনদের মধ্যে যারা পেছনে রয়ে গিয়েছিল তারা শীঘ্রই আপনাকে বলবে আমাদের ধন সম্পত্তি ও আমাদের পরিবার পরিজনের দেখাশোনা আমাদের মশগুল করে রেখেছিল তাই আমাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন তারা তাদের জিব্বা দিয়ে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই আপনি বলুন কে তবে আল্লাহর বিরুদ্ধে তোমাদের জন্য কিছু করবার ক্ষমতা রাখে যদি তিনি তোমাদের অপকার করতে চান অথবা তোমাদের উপকার করতে চান বস্তুত তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পূর্ণ বকে বহাল এটি হচ্ছে আয়াত মরুবাসীদের অনেকেই কুরাইশদের শক্তিমত্তার ভয়ে হুদয়বিয়ায় যোগ দেয়নি তারা ভাবছিল মুসলিমরা নির্ঘাত তাদের হাতে মারা পড়বে তার অজুহাত দেখিয়েছে তাদের পরিবার পরিজন আর ধন সম্পদের দেখাশোনা করতে গিয়ে তারা আসতে পারেনি আল্লাহ তাদের এই অজুহাত গ্রহণ করেননি পরিবার পরিজন আর ধনসম্পদ সম্পদ বাকিদেরও ছিল তারা এই অজুহাতে পেছনে পড়ে থাকেননি পরিবার ব্যবসা বাণিজ্য বা চাকরির অজুহাতে জিহাদ থেকে মাফ পাওয়া যাবে না আল্লাহ তালা বলেন বল তল কলি বব্ সূল মুহ লি وَزُيِّنَ ذَلِكَ فِي قُلُوبِكُمْ وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِ وَكُنْتُمْ قَوْمًا بُورًا وَمَنْ لَمْ يُؤْمِنْ بِاللَّهِ وَرَسُولِهِ فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرًا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 সয়ক উলফন ইলকুম ইলমানি মলিত হুদূহন উদূনুদ্দিলু খা পু তৌন কদলি مِنْ কাল না বরং তোমরা মনে করেছি রসুল ও মুমিনগণ তাদের বাড়ি ঘরে কিছুতেই ফিরে আসতে পারবে না আর এই ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লাগছিল তোমরা তাদের সম্পর্কে খুবই খারাপ ধারণা করেছিলে আসলে তোমরা হচ্ছে একটি নিশ্চিত ধ্বংসোমুখ জাতি আর যে কেউ আল্লাহ অর্থাৎ রসুলের প্রতি বিশ্বাস করে না আমরা তো অবশ্যই হিসাব কাফিরদের জন্য তৈরি করেছি জ্বলন্ত আগুন নবমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব আল্লাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন আর তিনি ক্ষমাশীল পরম করুন তোমরা যখন যুদ্ধলব্ধ ধন সম্পদ সংগ্রহের জন্য যাবে তখন যারা পেছনে থেকে গিয়েছিল তারা বলবে আমাদেরকেও তোমাদের সঙ্গে আসতে দাও এভাবে তারা আল্লাহর ফরমানি বদলে দিতে চায় বলুন তোমরা কখনো আমাদের সঙ্গে যেতে পারবে না আল্লাহ আগে থেকেই এরূপ বলে দিয়েছেন তারা বলবে বরং তোমরাই আমাদের ঈর্ষা করছ না বস্তুত তারা এসব বিষয়ের সামান্যই বোঝে সুরা আলফাত আয়াত ১২ থেকে পনেরো মোনাফিকরা হুদায় বিয়ের সময় যেতে চায়নি কারণ তারা ধরে নিয়েছিল মুসলিমরা পরাজিত হবে যখন তারা আবিষ্কার করল মুসলিমদের কিছুই হয়নি উল্টো আল্লাতলা মুসলিমদের জন্য গণিমত সম্পদের ওয়াদা করেছেন তখন তারা যুদ্ধে যোগ দিতে আগ্রহী হয়ে উঠল এরা আসলে আল্লা রাস্তা বের হতে চায়নি তারা বের হতে চেয়েছে দুনিয়ার সন্ধানে তাদের এই হঠাকারী আচরণের জন্য শাস্তি স্বরূপ পরবর্তী যুদ্ধে অর্থাৎ খাইবারের সময় তাদের যুদ্ধে যোগ দিতে নিষেধ করা হয় তখন তারা বলাবলি করতে থাকে তোমরা আমাদেরকে হিংসে করছ তোমরা গণিমতার মাল সব নিজেরা ভোগ করতে চাও আল্লাহ আল্লাহতালা এদের ব্যাপারে মন্তব্য করেছেন এদের বোধশক্তি নেই দুনিয়া ছাড়া তারা আর কিছুই বোঝে না সব কিছুকে কেবল টাকার অঙ্কে বিচার করে দুনিয়াই তাদের সব আল্লাহ বা আখিরাতের জন্য তাদের কোন চিন্তা নেই এটাই হচ্ছে সেকুলারিজম সন্ধির পেছনে হেকমত যদি মক্কায় কিছু সংখ্যক ইমানদার পুরুষ ও ইমানদার নারী না থাকতো যাদের কথা তোমরা না। যাদের পিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকত অতঃপর সেই কারণে তোমরা অজ্ঞাতসারে ক্ষতিগ্রস্ত হতে তাহলে তোমরা শক্তির সাথে প্রবেশের অনুমতি পেতে কিন্তু তোমাদের হাতকে আল্লাহ বিরত রাখলেন যাতে তিনি যাকে ইচ্ছা করেন তার করোনা মাঝে নিয়ে আসতে পারেন তারা যদি আলাদা থাকত তাহলে আমি নিশ্চয়ই তাদের মধ্যে যারা কাফির তাদেরকে শাস্তি দিতাম যন্ত্রণাদায়ক শাস্তি সুরাফাত হুদয়বিয়ার সন্ধির ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় যুদ্ধবাদার অনুকূল পরিস্থিতি বারবারই তৈরি হয়েছে কিন্তু আল্লাহর এচ্ছায় সেটা হয়নি আল্লাহ তালা চেয়েছেন মক্কার মোমিনরা যেন হেফাজতে থাকে মুসলিম বাহিনী যদি যুদ্ধ করে মক্কায় প্রবেশ করত তাহলে মক্কার মুসলিম নারী পুরুষ নিহত হত এজন্যই আল্লাতালা মুসলিম ও কাফির উভয় বাহিনীকেই যুদ্ধ থেকে বিরত রেখেছেন আর যুদ্ধ না হবার ফলে মক্কার বহু লোক ইসলাম গ্রহণের সুযোগ পেল মুসলিম হয়ে গেল এ সবই ছিল আল্লাহ ইচ্ছা এবং আল্লাহর সুক্ষ পরিকল্পনার অংশ যুদ্ধ করা যাবে না এমন কোন হুকুম আল্লাহর পক্ষ থেকে আসেনি বরং আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত একটি ফ্যাস মুসলিম বাহিনী যদি তাড়হড় করত তাহলে যুদ্ধ হতে পারত কিন্তু আল্লাহ তাদের সংযমের উপর দাখিল রাখেন আর এটাই মুসলিমদের জন্য পরবর্তীতে সুফল বয়ে আনে সত্য স্বপ্ন لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون নিশ্চয় আল্লাহ তার রসুলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ চান তো তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে মস্তক মণ্ডিত অবস্থায় এবং কেশ কর্তিত অবস্থায় তখন তোমাদের মাঝে কারো প্রতি কোনো ভয় থাকবে না তিনি জানেন যা তোমরা জানো না এবং তিনি তোমাদের জন্য আয়োজন করেছেন একটি আল্লাহ বলছেন হুদাইবির আগে যে স্বপ্ন তিনি নবী সাল আলীকে দেখিয়েছেন সেটা একদিন অবশ্যই সত্য হবে সত্যিই তা হয়েছিল রসুল্লাহ এবং সাহাবিরা হজ করেছিলেন যা ইতিহাসে বিদায় হজ নামে পরিচিত সেদিন কারও মনে কোন ভয় ছিল বৈশিষ্ট্য। হমূ্লা ওলীীন মূ অশিদ্ু রিহম উবৈন হুম তরাহু মৃখ্যাং সুজ্জদ ওন পবল মিন্লাহি سِيَمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُونِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ সুতি মুলকু মুহাম্মদ আল্লাহ রসুল এবং তার সাথে যারা আছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর পরস্পর প্রতি সদয় আপনি তাদেরকে রুকুকারী সিজাকারী অবস্থায় দেখতে পাবেন তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টি অনুসন্ধান করছে তাদের আলামত হচ্ছে তাদের চেহারায় সিসদার চিহ্ন থাকে এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত আর ইঞ্জিলে তাদের দৃষ্টান্ত হল একটি চারাগাছের মতো যে তার কচি পাতা উদ্গত করেছে ও শক্ত করেছে অতপর তা পুষ্ট হয়েছে ও শিও কাণ্ডের ওপর মজবুতভাবে দাঁড়িয়েছে যা চাষীকে আনন্দ দেয় যাতে তিনি তাদের দ্বারা কাফিরদেরকে ক্রোধান্বিত করতে পারেন তাদের মধ্যে যারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদানের ওয়াদা করেছেন আয়াত । এই আয়তে আল্লাহ সাহাবিদের কিছু গুণাবলীর কথা বলেছেন এক নম্বর তারা কাফিরদের প্রতি তারা নিজেদের মধ্যে অর্থাৎ মুসলিমদের প্রতি কোমল দুঃখজনক হলেও সত্যি বর্তমানে এমন কিছু মুসলিম আছে যারা কোরআনের এই বিবরণ থেকে একশো ডিগ্রি বিপরীত তারা মুসলিমদের প্রতি শক্ত আর কাফিরদের প্রতি দরদে বিগদিত তিন নম্বর তাদের একটি অন্যতম বৈশিষ্ট্য হল তাদের সলাাত তারা আল্লাহর করুণার আশায় সলাৎ আদায় করবে চার নম্বর সিজদা তাদের চেহারায় চিহ্ন তৈরি করেছে এখানে সিজদার ফলে কপালে যে কালো দাগ পড়ে সেটার কথা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে সিজদার কারণে চেহারা দিয়ে নূর বের হয় তার কথা এবং পাঁচ নম্বর মুমিনদের মাঝে দৃঢ়তা থাকবে তাদের উদাহরণ হচ্ছে একটি গভীর শেখরযুক্ত মজবুতভাবে দাঁড়িয়ে থাকা গাছের মতো। জীবনের বিপদাপদ বা পরীক্ষা তাদের টলাতে পারে না তাদের এই দৃঢ়তা ক্ষোভের কারণ হবে আলাহ আলহ আসহাবিম মিডিয়ার রবিলাম আসসালাম সম্পর্কে অথবা ফেসবুক পেজ ডব ডব অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডব ডু